ইবনু আব্বাস রাদিল্লাহ তাল্লাহন সূত্রে নাবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন কোনো পুরুষ যেন অপর মহিলার সঙ্গে নিভৃত অবস্থান না করে কোনো স্ত্রীলোক যেন কোনো মাহারাম সঙ্গী ছাড়া সফর না করে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল অমুক যুদ্ধের জন্য আমার নাম লেখা হয়েছে কিন্তু আমার স্ত্রী হজ যাত্রী তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তবে যাও তোমার স্ত্রীর সঙ্গে হজ করো